সুরা আল দয়াময় নিরতিশয় মেহির বান আল্লা বল আমি আশ্রয় চাহি সকাল বেলার রবের নিকট সেই সব জিনিসের অনিষ্ট হইতে যাহা তিনি সৃষ্টি করিয়াছেন আর রাত্রির অন্ধকারের অনিষ্ট হইতে যখন উহা আচ্ছন্ন হইয়া যায় এবং গিরায় ফুকদানকারী বা ফুকদানকারিণীর অনিষ্ট হইতে ও হিংসুকের অনিষ্ট হইতেও যখন সে হিংসা করে